الحمد nahmadhuhu, wana sta'inuhu, wana sta'gfiruhu بالله na'udhu billahi min shurur anfuusina wa min sayyate amalina man yahdihi allahu falamudillalah wa mayyudhil falahadiyalah wa nashado ala ilaha illallahu wahdahu la sharika lah wa nashado anna sayyedana Muhammadan abduhu rasooluh Allahumma salli wa sallim wa barik ala abdik wa rasoolik wa habibik Muhammad wa ওমান দা আবিদাওয়ানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আজকে যে বিষয় আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে আল খুশু ফিস নামাজের মধ্যে খুশু নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার ধ্যান খেয়াল এবং ভয় অনুভব করা আমরা জানি যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ এবং দিন আল্লাহ রবুর আলমিন এই নামাজের হিসাব নেবেন সমস্ত আমলের আগে ইমানের পরেই এবং যার নামাজ ঠিক হয়ে যাবে পাশ হয়ে যাবে আশা করা যায় বাকি আমলগুলো তার দুরস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আর যার নামাজের সমস্যা দেখা দেবে হিসাবের ময়দানে হিসাবের পাল্লায় তার বাকি আমলগুলো পার হওয়া কঠিন হয়ে যাবে কিভাবে এই নামাজ কি আমরা সঠিক নামাজে রূপান্তরিত করতে পারে। কোরআনে পাকে আল্লাহ তালা সাত করেছেন কাদ আফলাহ মিনুন আল্লাহন ওই মোমিনা নিশ্চয়ই কামিয়াব হল যারা নামাজে খুশু অবলম্বন করলো খুসুটা কি নামাজের মধ্যে আল্লাহ তালা সম্পর্কে অ্যাওয়ার থাকা সচেতন থাকা আল্লাহ তালার ফিকের এবং ধ্যানে থাকা অন্য কোনো ধ্যান ফিকের কে জাগানা দেওয়া মনের ভিতরে কত কিছু উঁকিঝুঁকি মারতে পারে সবগুলোকে সরিয়ে দিয়ে একমাত্র আল্লাহ তালার দিকে মোতাবাজ্জা হয়ে থাকতে পারাটা কোনো ছোটোখাটো বিষয় নয় অনেক বড় চ্যালেঞ্জ আমাদের অভিজ্ঞতা আছে আমরা তারা নামাজ পড়ি কত রকমের ধারণা মনের ভিতরে দানা বানতে থাকে সবগুলোর উর্ধে উঠে নামাজকে এভাবে রাখা এরপরে তাছাড়াও নামাজের বাহ্যিক দিকটা আর কান তা তাদিলে আর কান সমস্ত বিষয়গুলোকে পাক পবিত্রতা থেকে আরম্ভ করে অজু করা গোসল লাগলে গোসল করা এরপরে ফরজ আর কানা হাকামগুলো সুনতগুলো সবগুলোকে সুন্দর করে মেনটেন করে নামাজ পড়া উভয় দিক থেকে ফিজিক্যাল যে দিকগুলো আছে সেগুলো এবং রুহানি যে দিকগুলো আছে অন্তরের দিক থেকে খুশু অবলম্বন করা এ দুটো যখন কমপ্লিট হয়ে যায় তখন সেই নামাজই কামিয়াব হয়ে যায় ওই নামাজ বড় দামি নামাজ হয়ে যায় ওই নামাজ মানুষকে গুণা থেকে দূরে রাখে মুনকার নামাজ থেকে বিরত রাখে যখন ওই নামাজ হয়ে যায় এখন আমাদের কি ওই নামাজ হয় সেটা আমরা কিভাবে বুঝবো না হলে নামাজের কোন ধরনের নামাজ আমাদেরটা হয় সব নামাজের নামাজ এক লেভেলে না একটা মসজিদে যদি পাঁচশো এক হাজার লোক নামাজ পড়ে প্রত্যেকের নামাজের সবাব পাও না একরকম হবে না কারো কারো নামাজ তো আল্লা তালা রিজেক্ট করে ফেলবেন গ্রহণ করবেন না কবুল করবেন না হাজি এসেছে ফেরেস তারা উঠে নিয়ে যায় এবং খোলা হয় নামাজ কবুল হওয়ার জন্য ফেরত আসে নামাজের উপরে ছুঁড়ে বেড়া হয় আর কোন কোন নামাজকে আল্লাহ তালা অত্যন্ত আগ্রহ করে কবুল করেন ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলাইহ ওনার প্রখ্যাত কিতাব আল ওয়াবিল সৈব লীল কালিম তৈব নামক এই কিতাবের মধ্যে এই প্রসঙ্গটা খুব সুন্দর করে আলোচনা করেছেন সেখান থেকে আজকে আপনাদের সামনে পেশ করতে চাই তিনি বলেছেন নামাজিদের নামাজটা পাঁচটি লেভেলে হয় মুদ্রা কথায় পাঁচ ভাগে নামাজির নামাজকে বিভক্ত করা যায় হাই ক্লাসটা লো ক্লাসটা এবং মাঝখানে কয়েকটি ক্লাস আছে পাঁচটি লেভেলে নামাজির নামাজকে ভাগ করা যেতে পারে এক ধরনের নামাজি আছে। নিচেটা থেকে তিনি শুরু করেছেন তারা হচ্ছে নামাজের মধ্যে অনেক এফ্রাত করে নামাজের মধ্যে অনেক কিছু তারা কমতি করে কিভাবে দেখা গেল যে নামাজ পড়তে এসেছে করতে গিয়ে কাউ মা করতে গিয়ে ঠিক মতো তাদের আর কান হয় না উঠে আর বসে হাজি সে রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো কোনো নামাজে নামাজ পড়ে কাকের মতো কাক যেভাবে ঠক্কর মারে এরকম করে এত দ্রুত গতিতে রুকু এবং সুজুদ আদায় করে এইরকম নামাজি যখন নামাজ শেষ করে তার ফিজিক্যালি যেমন নামাজের মধ্যে তার এই দুরবস্থা অন্তরের মধ্যে আল্লাহ তালার ধ্যান খেয়াল বলতে কিছু নেই কত চিন্তা তার মাথায় বাসা বাঁধে এসবগুলো নিয়ে সে নামাজ শেষ করে এই নামাজি হলো একেবারে নিচের লেভেলের নামাজি এই নামাজের কোয়ালিটি অত্যন্ত খারাপ আল্লাহ তালা কাছে মকবুল নামাজ হয়নি এরপরে এর চেয়ে একটু ভালো হলো দ্বিতীয় স্তরের নামাজি দ্বিতীয় স্তরের নামাজি মোটামুটি আর কান আপামটাকে ঠিক আদায় করে অজু পাক পবিত্রতা তাদিল আর কান মোটামুটি ম্যানেজ করেছে এগুলো সব কিছু কিন্তু তার সমস্যা হয়ে গেছে ফিজিক্যালটা ঠিক আছে রুহানিটার সমস্যা হয়ে গেছে অন্তর ভিতরে কত রকমের ধারণা সবগুলোর ওয়াস ওসা নিয়ে আসছে শয়তান একটা পরে আরেকটা চলছে পুরো নামাজের ভিতরে ছিল যদিও রুকুসা ঠিকমতো করেছে কিন্তু মনের দিক থেকে তার মন ছিল পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের দেশে থেকে চলে গেছে বিলাতে সেখান থেকে চলে গেছে আমেরিকা চলে গেছে জাপান কোথা কোথা চলে গেলো মন আর সে আছে বাংলাদেশে মন চলে গেছে পৃথিবীর কোথায় কোথায় মন তো তাড়াতাড়ি চলে যেতে পারে মনের জন্য কোনো পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না টিকিটও লাগে না শহ করে চলে যায় এই ওয়াশওয়াশা ভর্তি ছিল তার নামাজ কিন্তু ভাবে মোটামুটি বাকিগুলো মেনটেন করেছে কিছু ভালো আগেটার তুলনায় কিন্তু নামাদের রুহটা তার নাই তিন নম্বর হচ্ছে ওই লোক যে লোক মোটামুটি বাহ্যিক দিকটা খুব ভালো করে মেনটেন করেছে ওজু পবিত্রতা এবং নামাজের রুকু সুজুদ আর কান আহ কাম সবগুলো তা আদিলের সাথে করেছে চমৎকার ভাবে করেছে ওয়াশওয়াশা তাকেও আসে তার কাছেও আসে কিন্তু সে ওয়াশ ওয়াশা মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে সে জানে নামাজে দাঁড়ালে এতোগুলো ওয়াশ ওয়াশা আসবে সে আগে থেকে রেডি ওয়াশ সঙ্গে ফাইট করবে এখন বেচারা শুরু করলো নামাজ ওয়াশ ঢুকে গেল সে ফাইট করে এটাকে দৌড়ালো এর পেছনে আবার আরেকটা আসে এটাকে ফাইট করতে হয় ফাইট করলো তারপরে কিছুক্ষণ আবার আরেকটা আসলো আবার ফাইট করলো এবার ফাইট করতে করতে নামাজি নামাজের ভিতরে ফিজিক্যালি নামাজ পড়ছে আর মানসিকভাবে যে আল্লাহ তালার দিকে যাবে একটু গেলেই আবার ওয়াশ চলে আসে এখন তাকে মোটামুটি বড় টেনশনে থাকতে হয় ওয়াশ ওয়াশা নিয়ে ওয়াশ ওয়াশার টেনশন আর এই ফাইট করতে করতে তার নামাজ শেষ করে ফেলল দুই নম্বর ওয়ালা থেকে ভালো অনেকটুক ভালো এই সেন্সে দুই নম্বর ওয়ালা তো কোনো ফাইট করে নাই ওয়াশ ওয়াশার সঙ্গে কোনো লড়াই করে নাই ওয়াশ ওয়াশাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে ওইটা নিয়ে পুরো সময় কাটিয়েছে কিন্তু তৃতীয় স্তরের নামাজি। চেষ্টা করলো বেচারা কীভাবে ওয়াশ ওষা দূর করা যায় একটা আসলে দূর করে তারপর একটা সেটাকে দূর করার চেষ্টা করে কিন্তু ওয়াশ ওয়াশাও ফাইট ব্যাক করে ধাওয়া পাল্টা ধাওয়া আর কি মোটামুটি কোনোরকমে তিন নম্বর ব্যক্তি নামাজ শেষ করলো অনেক সংগ্রাম করতে হয়েছে নামাজ পড়তে গিয়ে ওয়াশ ওয়াশার সঙ্গে নামাজে পড়লো আর ওয়াশ ওয়াশার সঙ্গে সংগ্রাম এবং জেহাদে ওর থাকতে হয়েছে সোদা কথা ওয়াশ ওয়াশার সঙ্গে জেহাদ করতে হয়েছে চতুর্থ স্তরের নামাজি তার নামাজ অনেক ভালো তৃতীয় স্তরে নামাজের মতো তিনি সুন্দর করে উজু করেছেন সুন্দর করে পাক পবিত্র হয়েছেন এবং খুব সুন্দর করে রুকু সুযু প্রত্যেকটি আর তা তাদের সাথে আদায় করেছেন কিন্তু তার সঙ্গে যারা তিনি যোগ করেছেন যে তিনি নামাজে দাঁড়ালে তার খুশুটা আল্লাহতালার দিকে হয়ে যায় এবং তিনি নামাজের দিকে পরিপূর্ণভাবে মনোযোগ দান করেন নামাজ ছাড়া অন্য কিছু তার ওয়াশ ওয়াসা সুবিধা করতে পারে না কারণ তিনি নামাজের ব্যাপারে একদম নামাজকে ধরে রাখার জন্যে নামাজের ধ্যান খেয়ালকে নামাজ মোকাম্মলভাবে আদায় করার জন্যে তার একটা চিন্তা এমনভাবে থাকে সেখানে ওয়াশ বাসার সুবিধা করতে পারে না আমরা একটি বিরতিতে যাচ্ছি এখন বিরতির পরে আবার দেখা হবে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা কন্টিনিউ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত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 watch little wonders at their best bisoy shishura proti budband sandha 7 tay apnar samprochar sokal 11 tay bangladeshe <laughs> btb banglai alhamdulillah rabbil alamin wala lil muttaqin was salatu was salamu ala ashrafil anbiya wa sayidil mursalin ওয়ালা নাবিদি ওয়াশাহ সম্মানিত দর্শক মন্ডলী বাংলা অনুষ্ঠানে আপনারা প্রথম পর্বে শুনেছিলেন খুসু ফি সালাহ নামাজের মধ্যে আল্লাহ তালার খুশু অবলম্বন করা সে বিষয়ে আমরা কন্টিনিউ করছি নামাজির পাঁচটি স্তরের আলোচনা হচ্ছিল আমরা চতুর্থ স্তরে আলোচনায় ছিলাম চতুর্থ স্তরে নামাজি তার নামাজের মধ্যে বাহ্যিকভাবে পরিপূর্ণ এতেমামের সাথে সব ঠিক মতো আদায় করার চেষ্টা করে আর রুহানিভাবে মানসিক দিক থেকে তার নামাজের প্রতি একাগ্র চিত্তে নামাজ আদায় করার মনোযোগ দেওয়ার পরিপূর্ণ মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ায় এবং এভাবেই সে নামাজকে শেষ করে যার ফলে ওয়াশ ওয়াসা ঢুকার কোনো সাহস করতে পারে না সুযোগ পায় না সেই ব্যক্তি নামাজটা অনেক ভালো আগের তিনটি স্তরের নামাজের তুলনায় এটি হচ্ছে চতুর্থ স্তরের নামাজি মোটামুটি নামাজের পরিপূর্ণ হকুককে তিনি আদায় করার চেষ্টা করেন কোনো ত্রুটি পরিলক্ষিত হয় না তাহলে পঞ্চম স্তরে কি বাকি থাকলো, পঞ্চম স্তরের ব্যাখ্যায় তিনি বলেছেন পঞ্চম স্তরের নামাজই যখন নামাজ পড়তে আসে সকল কিছু চতুর্থ স্তরের নামাজের মতো বাকায়দা এভরিথিং মেনটেন করেন তিনি সবকিছু মেনটেন করছেন কোনটার কমতি নেই কিন্তু ওনার অবস্থা হচ্ছে তিনি নামাজে আসলে আল্লাহ সম্পর্ক হয়ে যায় তিনি আল্লাহ একদম কাছে চলে আসেন তিনি এমন ভাবে ইবাদত করেন যেন তিনি আল্লাহ তালাকে দেখেন ওই যে হাদিসে এসানে বলা হয়েছে তুমি এমন ভাবে আল্লাহ তালার ইবাদত মনে হয় তুমি আল্লাহ দেখো এটা হচ্ছে আর যে ব্যক্তি তিনি যদি ফিল করেন তিনি অন্তত করেছিলেন যে আল্লাহ তালা অবশ্যই ওনাকে দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে লেভেলের মধ্যে পঞ্চম লেভেলের ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সমস্ত চিন্তা ভাবনা মনে হয় যেন পোটলা বেঁধে তিনি কোনো জায়গায় রেখে দেন আল্লাহ তালা ছাড়া কোনো ধ্যান খেয়াল কিছু জায়গা পাওয়া সাহসই করতে পারে না ওয়াস ওয়াসা দুঃসাহস করতে পারে না তার কাছে আসবে কোথায় কত দূরে তারা দুর্বল হয়ে পড়ে আছে কারণ এই নামাজের কাছে আসার সাহস নেই এত উঁচু মানের নামাজ হচ্ছে পঞ্চম লেভেলের নামাজ হয়তো আল্লাহ তালা আমি কেরাম সিদ্দিকদেরকে এই রকম নামাজের তৌফিক দান করেন আমরা এই যে পাঁচ ধরনের পাঁচটি স্তরে নামাজের কথা বললাম এখন হিসাব করার পালা আমার আপনার নামাজ স্তর কোনটা পাঁচ নম্বরটা তো বোধ আমাদের জন্য স্বপ্ন ছাড়া কিছু না সিদ্ধ অন্তর্ভুক্ত আল্লাহ কোনদিন আমাদেরকে করেন যদি কোনোদিন কিসমত্ব চার নম্বরটা অন্তত যদি পেতাম তাহলে তো জীবন সার্থক হয়ে যেত কিন্তু আমরা চার নম্বরে থেকেও বোধ অনেক দূরে আছি তিন নম্বরটা কেউ আসি আর কেউ কেউ দুই নম্বরে পড়ে আছি কারো অবশ্যই এক নম্বরটাই আছি নাবুজ্লাহমিন নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব এখন আমরা আসি যে এক নম্বরে আমার নামাজের মূল্যায়ন আমি নিজেই করতে পারি আমি মার্কিং করতে পারি আমার নামাজে হিসাব করলে যে আমার নামাজটা কোন লেভেলে যাচ্ছে যদিও আল্লাহ তালা হিসাব করবেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সেন্স দিয়েছেন বোঝার জন্য হিসাব করার জন্য আত্মসমালোচনা করার জন্য উন্নতি করার জন্য আমরা নিজের হিসাব করি আমার নামাজের লেভেল কোথায় হিসাব করার আগে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি ইমরাম বিনুল কাই ইম রাহমতুল্লাহ বলেন যে এখন এই নামাজিগুলোর দ্বারাজাতর সবাব কিছু হবে না কোন সবাব পাবে না কারণ তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয়নি যদিও তার আদায় হয়ে গেছে হয়তোবা যদি কোনো ফরজকে মিস না করে থাকে কিন্তু সবাবের দিক থেকে একেবারে শূন্য কোঠায় আছে। বরঞ্চ অনেক কিছু মিস করার কারণে তার গুণা হয়ে যাবে আরো সেই ব্যক্তি নামাজ পড়ে তার আর গুণা হলো স্বভাব হলো না এখন কেউ কেউ বলবেন তাহলে আর এই নামাজ পড়ে লাভ কি তার না পড়াই ভালো না সেটা তো আরো বড় গুণা হবে সেটা আরো বড় গুণা হবে নামাজত কবিরা গুণা আরো বড় গুণা হবে সেটা অবশ্যই পড়তে হবে কিন্তু এই এক নম্বর লেভেলে না থাকে উন্নতি করতে হবে তাহলে এক নম্বর প্রথম স্তরের লোকদের নামাজের কোনো পুরস্কার তারা পেল না বেকার গেল দুই নম্বর নামাজি তার পুরস্কার কি হবে তিনি হবেন মোহা অর্থাৎ তার নামাজের হিসাব কড়াই গণ্ডায় করা হবে হিসাব করে করে দেখা হবে কি কি মিস করেছে কত টুকুন মিস করলো টুকুন টিকলো আর কতটুকুন টিকলো না যতটুকুন টিকলো তার স্বয়াবটা পাবেন পুরো নামাজের ছোলো আনা স্বভাব পাবেন না এই যে হাজি বলা হয়েছে একতালিশন সৈতাল্লিশের নামাজির নামাজ থেকে কিছু অংশ ছোঁ নিয়ে যায় ছৌ মেরি যতটুকু শয়তাল নিয়ে গেছে ততটুকু মিস করে ফেলেছেন যতটুকুন বাকি আসে ততটুকু পাবেন এখন পার্সেন্টেজ অনুযায়ী শতকরা পঁচাত্তর ভাগ টিকলো না পঁচিশ ভাগ টিকলো না দশ ভাগ টিকলো না নব্বই ভাগ টিকলো সেটার উপরে ততটুকুন সবাব আমাদের দেনা হবে আল্লাহ তালার কাছে হিসাব করে করে যতটুকুন টিকিয়েছে ততটুকু স্বাব দান করবেন আর তিন নম্বর ব্যক্তির পুরস্কার হচ্ছে মুসাব তিনি সবাব পেয়ে যাবেন নামাজের নামাজের যে সাবাব পাওয়ার কথা সেটা আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন। যদিও সে স্ট্রাগল করেছে করতে গিয়ে তার ওয়াশ আশার কারণে কিছু ক্ষতি হয়েছে স্টিল তিনি সবাব পেয়ে যাবেন তৃতীয় ব্যক্তিকে আল্লাহতালা মুকফার আনহু অর্থাৎ আল্লাহ তালা তাকে ছেড়ে দিবেন। তাকে ত্রুটি করার জন্য কিছু যে ত্রুটি হয়েছে খুসুর কিছু কমতি হয়েছিল কারণ ওয়াস ওয়াসার সঙ্গে কন্টিনিউয়াস স্ট্রাগল করেছে আল্লাহতালা তাকে ছেড়ে দিবেন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে গুণা দেওয়ার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য গুণা হিসাবে কিছু লেখবে না মাফ করে দেবেন তাহলে তিন নম্বর নামাজে আল্লাহ তালা তার নামাজে যে ত্রুটি হয়েছে সেটা মাফ করে দেবেন অবশ্যই সবাব পাবেন তিনি সবাবের পরিমাণ দ্বিতীয় ব্যক্তি থেকে বেশি হবে অবশ্যই কিন্তু পূর্ণাঙ্গ সবাব পাবেন না আর কি চতুর্থ ব্যক্তি নামাজের পূর্ণাঙ্গ সাওয়া পেয়ে যাবেন তিনি যে নামাজের মধ্যে ত্রুটি করেন নাই এই কারণে ষোলো আনা সবাব হান্ড্রেড পারসেন্ট সবাব ওনার জন্য নির্ধারিত থাকবে চতুর্থ স্তরের নামাজি যদি পূর্ণাঙ্গ সাওয়া পেয়ে যান তাহলে পঞ্চম ব্যক্তি কি পাবেন পঞ্চম ব্যক্তিকে আল্লাহতালা পূর্ণাঙ্গ সাওয়া দেওয়ার পরে যেটা করবেন আল্লাহ আল্লাহতালা তাকে মোকারীদের অন্তর্ভুক্ত করে ফেলবেন যাদেরকে আল্লাহ তালা অতি নৈকট্য দান করেন তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তাকে করে ফেলবেন পরিপূর্ণ হান্ড্রেড পারে আল্লাহর কাছে আমার কাছে দেওয়ার মতো আরো অতিরিক্ত আছে তাহলে পঞ্চম ব্যক্তির সান হবে অনেক উঁচু তিনি নামাজের শুধু পুরো সব পাবেন না আরো অতিরিক্ত আল্লাহ তালার নৈকট্য মকরিনাকার হাসিল করার মতো স্ট্যাটাস মর্যাদা পেয়ে যাবেন এই হচ্ছে নামাজের স্তরগুলো এবং নামাজের সেই অনুযায়ী পুরস্কারগুলো এখন আমরা মনে হয় জীবনে যত নামাজ পড়েছি আমরা একটু আইডিয়া করতে পারবো যে কোন নামাজে আমি কোন স্তরের পুরস্কার পেয়েছি হিসাব করলে তো কিতাব মিশা হওয়ার অবস্থা আমরা তো মনে হচ্ছে যেন কত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তাহলে আমাদের নামাজকে সহি করার জন্য নামাজকে আল্লাহ তালার কাছে মকবুল করানোর জন্য। আমাদেরকে চাষটা বাড়াতে হবে নামাজের এতমামকে আরো সিরিয়াসলি কনসিডার করতে হবে উভয় দিকটা ঠিক রাখার জন্য নামাজের বাহ্যিক দিকটা আর মশালাগুলো ফেকের দৃষ্টিতে যে আমাদের আর কানা হাকামগুলো আছে এগুলো মশালাগুলো ঠিক মতো শেখা দরকার অনেক মুরব্বীরা আমরা নামাজ পড়া শুরু করে দিয়েছি বহু আগে থেকে কিন্তু আমাদের অনেকেরই ওজু ঠিক নাই অনেকে যা করে আমরা পরিষ্কার হচ্ছে না অনেকেই আমরা তাদের আর কান বুঝি রুকু থেকে মাথা উঠে সোজা করতে হবে এটা ওয়াজিব কোনো কোনো ইমাম ফরজ বলেছেন কৌমাকে একদম সোজা শটান করে ফেলা সেটা না করে উঠেই দৌড় দেই আমরা রুকুর মধ্যে আমরা তাদিল আর কানে রুকুর মধ্যে যেটা আছে। একদম কাঁধ পিঠ মাথা সব বরাবর হয়ে দিতে হবে সেটা বরাবর হয় না এরকম হয়ে যায় অনেক সময় দুই সাজার মাঝখানে আমরা ঠিক মতো বসি না এক সাজার থেকে উঠেই আর এক সাজার চলে যায়। তাড়াহুড়া করি এরপরে সাতটা অঙ্গ মিলে সাজা করতে হয় চেহারা চেহারার মধ্যে কপাল আছে নাক আসে দুই হাত দুই হাঁটু দুই পা আঙ্গুলগুলো সহকারে পায়ের পাতা আঙুলগুলো সহকারে চেঞ্জা করবে সাবা তো আবহাওয়া সাতটা অঙ্গ মিলে চেঞ্জা করার কথা এইভাবে কি আমরা নামাজ পড়েছি দেখ জামাতে আমরা শরিক হই তখন কি জামাতের মাসাইলগুলো গুলো ফলো করি আমাদের দেশের মসজিদ গুলো ভিতরে ঢুকলে দেখা যাবে যে এক জন থেকে আরেকজনের ফাঁক অনেক দূর অথচ বলা হয়েছে তোমরা গায়ে গায়ে লেগে লেগে দাঁড়াও সাউ সুফু ফাকুম একজন মুসল্লির থেকে আরেকজন মুসল্লি যদি গায়ে গায়ে লেগে না দাঁড়ায় একটু ফাঁক থাকে সব কাটা হয়ে যায় কত বড় গুণা সফি একটু আগে পিছিয়ে করা যাবে না সাউ ফাকুম সবগুলোকে সোজা করে নাও আমাদের দেশে তো ইমাম সাহেবরা এগুলো খুব কমই বলেন একেবারেই কম বলেন এবং মসজিদে ঢুকলে দেখা যায় একদিন থেকে একদিনের দূরত্ব অনেক দূর অনেক গ্যাপ রয়ে গেছে এই গ্যাপ রাখা একটা অভিশাপ এরপরে ইমামের আগে যাওয়া আসা কোন কোন ইমাম যদি মুরব্বী হয় একটু বুড়ো গোসের হন বা একটু আস্তে ধীরে করার উপ্বাসনার আসে আস্থে ধীরে আল্লাহর বলে গেলেন মসজিদরা তার উনি আল্লাহকর শুরু করার আগেই চলে গেছে রুকুতে সুজুদে এটা আমাদের দেশে আরেকটা কমন মিস্টেক না আমাদের মধ্যে আরব দেশে দেখবেন যে আগে ইমাম সাহেবের এই দিনটি লেইটে বলেন রুকুতে যাওয়ার পরে আল্লাহ আকবর বলবেন কাজে কোনো মুসল্লি আর মিস করতে পারবে না ইমামের আগে যেতে পারবে না উঠার পরে স্বামী আল্লাহ নিমান হামিদা বলবেন কিন্তু আমাদের দেশে উঠার সময় ইমাম সাহেব আস্তে আস্তে উঠছেন আর বলছেন আর বহু যারা তাড়াতাড়ি করার মতো মুসল্লি আছেন অনেকেরই যে কোনো কাজে একটু তাড়াহুড়া করা অভ্যাস থাকে এরকম মুসল্লি অনেকেই ইমামের আগে চলে যান ইমামের আগে সালাম ফিরেই ফেলেন অনেকে নামা থেকে বের হয়ে যান কত অন্যায় কথা এটা এত বড় খারাপ কাজ নবী করিম সালাম বলেছেন যারা ইমামের আগে করে করে যায় ফেলে। তারা কি জানে না এই কাজটা কত নিগৃহীত কত খারাপ কত বড় জঘন্য অন্যায় এই কাজের শাস্তি স্বরূপ আল্লাহ চাইলে তাদের চেহারাকে কাধার চেহারা বানাই দিতে পারেন ইমামকে ফলো করতে হবে ইন্নামা জুয়েল আল ইমামিহি ইমামতে এই বানানো হয়েছে নির্দিষ্ট করা হয়েছে যাতে ইমামকে ফলো করা হয় অনুসরণ করা হয় পৃথিবীর বাংলা অনুষ্ঠানের ভাই বোন বোনেরা আজকের এই বিষয়টি আমরা এখানেই সমাপ্তি টানছি ওয়াকের উদান আলী আলহামদুলিল্লাহ রবির আলমিন আলাইকুম রহমতুল্লাহ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 बीस टीवी মানবতার समाधान आपनदर डोनेशन और zakat पाटिए दि बीस टीवी के समर्थन करुन डोनेशन एवं zakat পাঠানোর ঠিকানা आईआरए5 अल्ट्रियन बैंक क्वाड्रन कोर्ट 48 गैल्थोर पे रोड बर्मिंघम यूके पोस्ट कोड बी1518 शॉर्ट कोड 300083 स्विफ्ट बीआईसी कोड आईबीओ बीजीबी22 आईबेन gb52 বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান টু পাউন্ড ডলার টাকা পাঠিয়ে আমাদের ইমিল করুন দা রেট পিস টিভি মানবতার সমাধান